أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد أنزلنا آيات مبينات والله يهدي من يشاء إلى صراط مستقيم الحمد لله اللہ مہربانی مجھے دار سے بسار سوجو پیچھی ہمانے رب عالم شکریہ در سب الحمد للہ গতকালের আলোচনার ধারাবাহিকতার সাথে মিল দেখি এই আয়াতটি নাজিল করেছেন আল্লাহ সুবহায়ন এরশাদ মান আমি অবশ্যই নাজিল করেছি সুস্পষ্ট নিদর্শন সমূহ আর আল্লাহ যাকে চান তাকে সিরাতুল মুস্তাফ্রিমের পথে পরিচালিত করেন গতকালকে আমরা অনেকগুলো নিদর্শনের আলোচনা করেছিলাম যেখানে আল্লাহ সুবাহানুতার তার সৃষ্টি সৃষ্টিকে পরিচালনা করা তার উপর তার কর্তৃত্ব আধিপত্যগুলো তিনি সুস্পষ্টভাবে তুলে ধরেছিলেন এই সকল নিদর্শন সমূহ আল্লাহ সুবাহানা মানুষের সামনে পেশ করেছেন মানুষ যেইগুলো সরাসরি তার চোখের সামনে দেখতে পায় আর একটু চিন্তা করলেই এইগুলো আল্লাহ যেইভাবে বলেছেন সেইভাবে সে বুঝতে পারে এই নিদর্শন সমূহ আল্লাহ কুরআন মজিদের মাধ্যমে এগুলো পেশ করে দিয়েছেন এই কথাটা এখানে বলছেন আমি অবশ্যই নাজিল করেছি সুস্পষ্ট নিদর্শন সমূহ আলামত সমূহ আমি আল্লাহ সুবাহান আলামত সমূহ আমরা আলোচনা করলাম যে আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহরই তসপি করে আকাশে উড়ন্ত পাকিকুড়ি তারাও আল্লাহ তস্পি করে আর এই সকলের জন্য আল্লাহ সালাত শিক্ষা দিয়েছেন এবং নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাহর শিখানো পদ্ধতিতে তারা সালাত আদায় করে পাঠ করে এরপর আল্লাহ সুবহান আমাদের মাথার উপর দিয়ে যে মেঘমালা বয়ে নিয়ে যান সেখান থেকে বৃষ্টি দেন সেই কথাগুলো বলেছেন যে আল্লাহ আল্লাহ হালকা মেঘের আবরণকে তিনি সঞ্চালিত করেন আবার মেঘের একটা স্তর আর একটা স্তরের সাথে স্তরে স্তরে সাজিয়ে গারো মেঘমালা তৈরি করেন আর সেই গারো মেঘমালা থেকে আমরা দেখতে পাই বৃষ্টি হয় আরো আমরা দেখতে পাই মাতার উপর সেই মেঘমালাকে পাহাড়ের মতো পাহাড়ের উঁচু উঁচু টিলার মতো এত গাঢ় সেই শিলা জমাট হয়ে থাকে আর সেখান থেকে আল্লাহ যেই ভূমিতে যা চান যাদের উপর চান সেখানে শিলা বর্ষণ করেন তাদের সব কিছু তিনি ধ্বংস করে দেন ক্ষতিগ্রস্ত করেন আর যাদেরকে তিনি রক্ষা করতে চান এই শিলা থেকে তাদের কাছ থেকে শিলাখণ্ড সরিয়ে নেন এই সকল নিদর্শনগুলো আল্লাহ ইতিপূর্বে বলেছেন আমরা আলোচনা করে এসেছি গতকাল আল্লাহ রাত দিনের আবর্তন গটান। अल्लाह पानी प्राणी के सृष्टि एक ही पानी हारे क्यों पेटर भर दिए क्यों पैर भर दिए चले क्यों चार पैर भर दिए चले सब तो हम चुके सामने देखते पाई सामने आव नहीं आव्ला सुबह आलामत गो निदर्शन गुलू सब वर्णना कर घोषणा कर এই সুস্পষ্ট নিদর্শন সমূহ অবতীর্ণ করেছি ইলা আল্লাহর এই নিদর্শনগুলো মানব জাতির সামনে আল্লাহ পেশ করেছেন কিন্তু সকল মানুষই এই নিদর্শন থেকে শিক্ষা নেয় না আল্লাহ যাকে চান এই নিদর্শনগুলোর দ্বারা হেদায়াত করতে তাদেরকেই তিনি সিরাতুল মুস্তাকিম পথে পরিচালিত করেন সুজা সহজ সরল এবং মজবুত পথ সিরাতুল মুস্তাকিম হল একে তো পথটা সুজা সরল এর মধ্যে কোন বক্রতা নাই দ্বিতীয় হল এটা খুবই মজবুত এর মধ্যে বাংলা চূড়া কিছু নাই আঁকা কাও নাই ভাঙ্গা চুরাও নাই মজবুত সুদৃঢ় সরল সহজ পথ আল্লাহ আল্লাহ প্রদর্শন করেন যাকে চান সকলেই আল্লাহর এই নিদর্শমূহ দেখে দেখে শিক্ষা লাভ করে না সিরাতুল মুস্তাকিমের পথে চলে না তাহলে এই হেদায়াত হেদায়ত আল্লাহর পক্ষ থেকে একটা খাস নিয়ামত নিয়ামত আল্লাহর নিয়ামত রাজি মূলত দুই বাগে বিভক্ত একটা খাস নিয়ামত একটা আম নিয়ামত আম নিয়ামতের দ্বারা প্রতিপালিত হচ্ছে সমগ্র সৃষ্টিকূলিক সকল এমন কি মানুষের মধ্যে মুসলিম কাফের কাফের নির্বিশেষে সকল মানুষ এই আম নিয়ামতের দ্বারা প্রতিপালিত হয় কেউ যদি আল্লাহ না করে তথাপিও আল্লাহ তাকে রিজিক দেন নাফরমানি করলেও আল্লাহ সুবাহানা তার দুনিয়ার জীবনের চলার পথটাকে তিনি উন্মুক্ত রাখেন সেই যেভাবে চলতে চায় হজরত ইব্রাহিম আলহাম যাকে আল্লাহ সুবাহানাহু তালা বিভিন্ন বিষয়ে পরীক্ষা করার পর দুনিয়ার মানুষের ইমাম নিযুক্তির ঘোষণা দিয়েছিলেন আল্লাহ ইব্রাহিম আলাহ সালামকে যখন কতক বিষয়ে পরীক্ষা করলেন আর ইব্রাহিম সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন তখন আল্লাহ ঘোষণা করলেন আমি তোমাকে দুনিয়ার মানুষের ইমাম নিযুক্ত করলাম ইব্রাহিম আলাইসালাম অতি আগ্রহের সাথে আল্লাহর কাছে জানতে চাইলেন আপনার ইমামতির এটা কি আমার বংশধদের জন্য করছেন আল্লাহ তখন জানিয়ে দিলেন তোমার বংশধরদের মধ্যে যারা জালিম হবে তাদের জন্য আমার এই ওয়াদা নয় এই ইমামতি এটা হল খাস সকলের জন্য আম নয় যখন আল্লাহ ইব্রাহিমকে জানিয়ে দিলেন যে জালেমদের জন্য আমার নয় ইব্রাহিম আলাহ ইসলাম তার পুত্র ইসমাইলকে সাথে নিয়ে কাবাগড় নির্মাণ করলেন আল্লাহর কাছে তখন দোয়া করলেনা হে আমার রব তুমি এই শহরটাকে মক্কা শহরটাকে নিরাপত্তার জায়গা বানাও আর এর অধিবাসীদের মধ্যে যারা তোমার প্রতি এবং আখেরাতের প্রতি ইমান এনেছে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করো বিভিন্ন ধরনের ফল মূল ফসল আদি দিয়ে শর্ত একটা লাগিয়ে দিলেন এই দোয়ার মধ্যে রিজিকের ব্যবস্থার জন্য দোয়া করলেন নিরাপত্তার জন্য দোয়া করলেন কিন্তু শর্ত লাগিয়ে দিলেন যে যারা তোমার প্রতি ইমান এনেছে এবং আখেরাতের প্রতি ইমান এনেছে ইব্রাহিমের শর্ত দিলেন কেন আগে যে তিনি আল্লাহর কাছে জানতে চেয়েছিলেন যে তোমার এই ওয়াদা কি আমার বংশধরদের জন্য আল্লাহ জানিয়ে দিয়েছিলেন না তোমার বংশধরদের মধ্যে যারা জালেম তাদের জন্য আমার ওয়াদা নয় ইব্রাহিম মনে করেছিলেন তাহলে আল্লাহ সকলের জন্য এই দোয়া করলে তিনি কবুল করবেন না করবেন না এই জন্য তিনি দোয়া করলেন শর্ত দিয়ে যে তোমার প্রতি যারা ইমান এনেছে এবং আখেরাতের প্রতি ইমান এনেছে সেই সকল লোকদের জন্য তুমি রিজিকের ব্যবস্থা করো বিভিন্ন ধরনের ফল মূল দিয়ে আল্লাহ ইব্রাহিমের দোয়াটাকে একটু সংশোধন করে দিলেন যে না শুধু আমার প্রতি যারা ইমান আনবে আখেরাতের প্রতি ইমান আনবে তাদের রিজিকের ব্যবস্থায় শুধু আমি করব না যারা আমার প্রতি কুফরি করবে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করব। ثم اضطره الى عذاب النار ومن كفر فامعطيه قليلا اذا كفرই করবে তাদের জন্য আমি দুনিয়ার স্বল্পকালীন জীবনের ভোগের ব্যবস্থা করব তাদের উপকরণের ব্যবস্থা করব সেগুলো দেব এই দুনিয়ার স্বল্পকালীন জীবনের জন্য অতঃপর আমি তাদেরকে কঠিন আযাবের মধ্যে নিক্ষেপ করব আল্লাহ এখানে জানিয়ে দিলেন ইমামতি আর এক জিনিস নয় ইমামতি হল হাঁস নিয়ামত নিয়ামত এটা আল্লাহ সকলকে দিবেন না যারা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে নিজেদেরকে উত্তীর্ণ করবে সফলতার সাথে তাদেরকেই তিনি ইমামতি দেবেন আর আম নিয়ামত নিয়ামত কাফের মুসলিম মুশরিক সকলে সমানভাবে পাবে কাউকে বাদ দিবেন না সকলই পাবে এই দুনিয়ার স্বল্পকালীন জিন্দিগিতে আল্লাহর এই আম নিয়ামত তারা পাবেদিক তারাও পাবে কাফেরাও পাবে কিন্তু তাদের কফির কারণে আল্লাহ তাদের কঠিন আগাবের মধ্যে নিক্ষেপ করবেন আল্লাহ সুবাহ পক্ষ থেকে হেদায়াতটা হলো একটা খাস নিয়ামত নিয়ামত আল্লাহ সকলকে এই খাস নিয়ামত দান করেন না যারা আল্লাহর রে বাদি করে আর যারা আল্লাহ না করমানি করে এই জমিনে সকলেই পায় আর এর কারণ হল এটা আল্লাহর আম নিয়ামক আল্লাহ সকলের জন্য এটা উন্মুক্ত রেখেছেন কিন্তু কিন্তু সকলই হেদায়াত লাভ করতে পারে না হেদায়াতের মালিক হচ্ছেন আল্লাহ এটা আল্লাহর আল্লাহর একটা নিয়ামতাম তার বান্দাদের মধ্য থেকে তিনি যাকে চান তাকেই তিনি হেদায়াত করেন আল্লাহ সুবাহ এই হেদায়তটাকে নিজের হাতে সংরক্ষণ করেছেন আর কাউকে প্রদান করেননি যুগে যুগে নবী আসুল আলাই হিমুসালামগণকে পাঠিয়েছেন মানব জাতির সামনে কিন্তু হেদায়াতের কর্তৃত্ব মালিকানা তাদেরকে প্রদান করেননি হেদায়াতের মালিকানা মালিকানা হাতে রেখেছেন নবির আসুল আলাইম সালামদের কাজ ছিল তারা তারা বাঁশি রঙ তারা জান্নাতের সুসংবাদ দেবেন দেবেন আর জাহান নামের ভয় প্রদর্শন করবেন জান্নাতের পথে ডাকবেন ডাকবেন জাহান নামের পথ থেকে তাদেরকে ফিরানোর জন্য তারা চেষ্টা করবেন কিন্তু কর্তৃত্ব নবীর আসুলদের হাতে আল্লাহ দেননি। যুগে যুগে অসংখ্য নবীর এই জমিনে এসেছেন আল্লাহ পাঠিয়েছেন তারা তাদের তাদের নবুয়তের মেয়াদকাল পূর্ণ করেছেন কিন্তু তাদের ডাকে সারা অল্প সংখ্যক মানুষই দিয়েছে অধিকাংশ মানুষই বিরোধিতা করেছে কারণ এই হেদায়তের দায়িত্ব নবীদেরকে আল্লাহ দেননি হেদায়তের পথে ডাকার দায়িত্ব নবীদেরকে দিয়েছেন আর নবীদের এই ডাক ডাক অন্তরে পৌঁছবে কে এটা গ্রহণ করবে আল্লাহ জানেন আল্লাহ জানেন তাঁর সে এলিমের ভিত্তিতে তিনি মানুষকে সেই হেদায়তের পথে আসার সুযোগ দেন এর আগামী একটি হাদিস বলেছিলাম যেখানে রাসুলুল্লাহ সাল্লি আসাল্লাম धकार सृष्ट जीव के सृष्टि अतपर तरह ज्युति पेश कर जुति दिए आलो दिए नूर दिए तक आलोकित आल्ला से नूर वही सृष्टिर पर जर मदे गेदायत लाभ करा से সেই নূর থেকে বঞ্চিত ছিল দুনিয়া আসার পরও তারা বঞ্চিত আল্লাহ এই নূর সকলের মধ্যেই পেশ করেছিলেন কিন্তু সকল কল্প এটা ধারণ করতে পারেনি সেই কল্পগুলোর উপমাগুলো এর আগে আমি আলোচনা করেছি সব ধারণ করতে পারেনি আল্লাহ সুবাহানা এসব কিছু তিনি জানেন তার এলিমের মধ্যে আছে তার এলিমের ভিত্তিতে এই নূর সে আলো আলো কারা ধারণ করতে পারবে তিনি জানেন আর এর ভিত্তিতে তাদেরকে হেদায়তের প্রদর্শন করেন এই জন্য মুমিনের যেই কাজ যেই সেটা হল আল্লাহর কাছে হেদায়ত চাওয়া হেদায়াত আল্লাহর কাছে প্রত্যাশা করা কেউ হয়তো ইমান এনেছে হেদায়তের পথে চলছে তার পরিণতি হেদায়াতের উপর হবে এই সে কাফের হয়ে মৃত্যুবরণ করতে পারে। নিজের বর্তমান অবস্থার উপর কেউ অহংকার করতে পারবে না প্রত্যেকেরই দায়িত্ব হল সে সবসময় আল্লাহর কাছে ফরিয়াদ করবে দোয়া করবে আল্লাহ যেহেতু তিনি হেদায়াত করেছেন দয়া করে তিনি হেদায়াত করেছেন সেহেতু তিনি যেন আমরণ মৃত্যু পর্যন্ত সে হেদায়াতের উপর অটল রাখেন কাছে এই দোয়া করা উচিত কারণ বলা যায় না কখনকে হেদায়াত থেকে বিচ্ছুত হয়ে পড়ে যায় এই কথাতেই আল্লাহ কেন বলছেন আল্লাহ যাকে চান তাকে তিনি সিরাতুল মুস্তামের পথ প্রদর্শন করেন তিনি যাকে চান। আল্লাহ সুবাহ সকল মানব জাতির সামনে এই নিদর্শনগুলো পেশ করেছেন যে আমরা গতকাল আলোচনা করেছি কিন্তু সকল মানুষই মানুষই এখান থেকে শিক্ষা নিয়ে হেদায়াত লাভ করে না এই মানুষদের মধ্য থেকে আল্লাহ যাদেরকে চান তাদের সেই চিন্তা শক্তিকে তাদের বিবেককে আল্লাহ জাগ্রত করে দেন এই সমগ্র সৃষ্টিকুলের দিকে সে তাকায় আল্লাহর এই নিদর্শন গুলো উপলব্ধি করে আর আল্লাহর প্রতি তার ইমানকে সে আরো মজবুত করে আরো বৃদ্ধি লাভ করে আল্লাহ আল্লাহর এই সৃষ্টিকুলের দিকে তাকিয়ে দেখে কোরআন মজিদে দেখে আর কুরআন মজিদের কথাটা চোখের সঙ্গে বাস্তবে দেখতে পায় जो ओई क्या साथी मिले जाए अंतर प्रशांति मुमीमान निर्धारित नया के, तारा एते के कुनो शिक्षा ग्रहण कर तरह मातार ऊपर दिए मेघमला जा बिस्टि बर्षण हमेशा क्या শিলাবৃষ্টি হয় কোথাও হয় না এ সবগুলো দেখে আকাশে উড়ন্ত সব কিছু দেখে কিন্তু বাস্তবে কোনো শিক্ষাই গ্রহণ করে না এই দিকে তার কোন চিন্তাই নাই। কিন্তু মুমিন এগুলো দেখে আর আল্লাহর কুদরত আল্লাহর ক্ষমতা আল্লাহ সেই সৃষ্টি নৈপুণ্য এগুলো থেকে সে শিক্ষা লাভ করে আর আল্লাহরই প্রশংসা করে ঘোষণা করে মা খালা দা বা হে আমার রব কোন তার ইমানকে বৃদ্ধি করে হেদায়াতের পথটাকে আরো সুদৃঢ় করে এটা কে আল্লাহ যাকে চান্লা আল্লাহ যাকে চান তার মধ্যে এই চিন্তা শক্তি এই বিবেক বুদ্ধি জাগিয়ে দেন তাদের মধ্য থেকে এমন লোকেরা আছে যারা বলে আমরা ইমান আনলাম আল্লাহর প্রতি এবং রাসুলের প্রতি এবং আমরা আনুগত্য করলাম আল্লাহ এবং আল্লাহর রাসুলের আনুগত্য মেনে নিলাম নিলাম অতঃপর তাঁদের মধ্য থেকে কিছু সংখ্যক এরপরও মুখ ফিরিয়ে নেয় নেই ওমা উল ইকাবিল মিন এরা আসলে ইমানদারি নয় এই পরবর্তী এই আয়াটি থেকে পরবর্তী আরো আরো তিনটি আয়া আয়া নাজিল হয়েছে একটা ঘটনার প্রেক্ষিতে ইমাম কাবারি এই ঘটনাটা উল্লেখ করেছেন বিশ্বর নামক এক মুনাফিক মুনাফিক এক ইহুদির সাথে তার জমি জমা নিয়ে একটু বিরোধ ছিল এই বিরোধ মীমাংসার জন্য তারা বিচারকের কাছে যাবে ইহুদি ব্যক্তি বলল বলল যে চলো আমরা কাছে সাল্লাই তার কাছে গিয়ে আমরা ফয়সালা গ্রহণ করি কারণ এই জমি জমা নিয়ে যে তাদের মধ্যে বিরোধটা এই বিরোধিতার সমাধানটা ছিল ইহুদির পক্ষের সত্যটা ছিল ইহুদির পক্ষে আর ইহুদি সে জানত যে মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি পক্ষ পাতিত্ব করেন না নিজের লুক আর শত্রু পক্ষের লোক বলে তিনি বিচারের ক্ষেত্রে কোন তারতম্য করেন না তিনি ইনসাফ করেন ওনার কাছে গেলে সঠিক পায়সালা পাওয়া যাবে আর বিশর। সেই মুনাফি সে ভাবলো ভাবলো যে রাসুল্লাহ সাল্লাসাল্লামের কাছে গেলে তো তিনি সঠিক ফায়াসালাটা দিয়ে দেবেন দিয়ে দেবেন তখন ফায়াসালাটা চলে যাবে ইহুদির পক্ষে তাই সে বলল যে না চলো তোমার নেতা নেতা কাবিবনে আশরাফের কাছে আমরা যাই ইহুদিদের নেতা নেতা কাবিবনে আশরাফের কাছে যাওয়ার জন্য সেই বিসর চাইল এর দ্বারা সেই ইহুদিকে সে একটু খুশি করতে চাইল তোমাদের ইহুদিদের নেতা তার তার তার ধারণা ছিল নেতার কাছে ফাইসালা নিয়ে যেতে চাওয়ার কারণে হয়তো সে রাজি হয়ে যাবে আর সেই ইহুদি ইহুদি সে তার ইনসাফ করবে না তাকে কোনো না কোনোভাবে তাকে ভায়স করা যাবে এই জন্য সে কাবিজনে আশরাফের কাছে যেতে চেয়েছিল এই মুনাফেক আর ওই ইহুদি ব্যক্তির মধ্যে যে বিষয়টি এখানে তারা আলোচনা হয়েছিল বিবাদ মীমাংসার জন্য কার কাছে তারা ভয় জন্য যাবে এই বিষয়টাই এই আয়াতগুর মূল বিষয় আল্লাহ সুবাহান যে এই সকল লোকেরা ঘোষণা করে ইমান আনলাম আল্লাহর প্রতি এবং রাসুলের প্রতি এবং আল্লাহকে এবং রাসুলকে মেনে নিলাম আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য করলাম অর্থাৎ এই মুনাফিকদের কথা বলা হচ্ছে এরা মুখে মুখে এক একথা বলে প্রকাশ্যব মানুষের সামনে তারা ইমানের কথা ঘোষণা করে আল্লাহর কথা বলে রাসুলের কথা বলে আনুগত্যের কথা বলে এরপর তাদের মধ্য থেকে কেউ কেউ মুখ ফিরিয়ে নেয় আল্লাহ থেকে রাসুল থেকে এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলের আনুগত্য থেকে সে তার মুখ ফিরিয়ে নেয় সকলের কথা বলেননি ইয়াত্লাহ ফারি পুর্মিন হুম তাদের মধ্য থেকে কেউ কেউ তাদের মধ্য থেকে কেউ কেউ এই আনুগত্যের ঘোষণা দেওয়ার পরেও অর্থাৎ ইমান এবং আনুগত্যের ঘোষণা দেওয়ার পরেও তারা মুখ ফিরিয়ে নেয় ওমা উল্লাহ ইকাবিলিন আল্লাহ ঘোষণা করছেন আসলে এই সকল লোকেরা ইমানদারি নয় এরা শুধু মুখে মুখে ইমানের কথা বলে প্রকৃত পক্ষে এরা মুমিন নয় এই মুনাফিকদের ইমানের দাবিকে সরাসরি আল্লাহ এখানে অস্বীকার করেছেন যারা রাসুল উল্লাহ সাল্লু আলাইকে বিচারক হিসাবে মানে না তাদের বাস্তব জীবনের যখন প্রয়োজন হয় ফায়সালার সেই সময় রাসুল উল্লাহ সল্ল্লাহু আলাইহসাল্লামকেই ফয়সালাকারী হিসাবে মানে না এই কারণে তারা ইমানদার নয় যখন তাদেরকে ডাকা হয় আল্লাহর এবং আল্লাহ তাদের পরস্পরের মধ্যে ফায়সালা করে দেওয়ার জন্য তখন তাদের মধ্য থেকে কিছু সংখ্যক তারা শীত পিড়ে চলে যায় তারা বিমুখ হয় এই ডাক প্রত্যাখ্যান করে এরা কারা কারা ওই ইমানের দাবি করে যারা দাবি করে আল্লাহর প্রতি ইমান এনেছে রাসুলের প্রতি ইমান এনেছে সেই সকল লোকদেরকে যখন বলা হয় তোমরা যদি যদি বাস্তবে আল্লাহর প্রতি ইমান এনে থাকো যদি তোমরা বাস্তবে রাসুলের প্রতি ইমান এনে থাকো তাহলে তোমাদের করে সকল ফায়সালাগুলো মেনে নেওয়ার জন্য ফায়সালা করার জন্য সম্পাদনের জন্য তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসুলের কাছে আসো অর্থাৎ আল্লাহর কুরান তোমাদের জন্য যেই ফায়সালা দেয় দেয় সেই ফায়সালা তোমরা মেনে নাও মেনে নাও মেনে নাও রাসুল সাল্লামের সুন্না तुम्हारे पर मध्य जी फायसालायर फ मेनेकुमाहुम तेजे फायसलाकुमत परिचालनार्थे आईन प्रयोग करार विचार फायसलार जन तक डाका तुम्हरा जेहेतु दाबी करो तुम्हरा इमान नेल्लहर प्रति ইমান আনার দাবি করছো রাসুলের প্রতি সেহেতু তোমাদের দাবি অনুযায়ী তোমরা ফিরে আসো আল্লাহর দিকে রাসুলের দিকে দিকে আল্লাহ এবং আল্লাহ রাসুল তোমাদের পরস্পরের যে ফাইফালা দেন বিচার করেন সমাধান করে দেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের পক্ষ থেকে তোমাদের জীবন পরিচালনার জন্য যে হুকুমত যে আইন কানুন দেন সেটা তোমরা গ্রহণ করো মেনে নাও মেনে নাও এটা তো যুক্তিসঙ্গত একটা একটা ডাক স্বাভাবিক ডাক না যদি কেউ মনে করে আমি আল্লাহর প্রতি মানে এনেছি এটার অপরিহার্য দাবি কি কেউ যদি মনে করে আমি আল্লাহর প্রতি মানে এনেছি আল্লাহ আল্লাহ তার জন্য কিতাব নাজিল করেছেন কোরআন মজিদ সে তখন আল্লাহ তাকে যে আদেশ করেন যেহেতু সে আল্লাহর প্রতি মানে এনেছে আল্লাহ যা আদেশ করেছেন তার প্রতি সে আদেশ সে মেনে চলবে আল্লাহ যা করতে নিষেধ করেছেন তা থেকে সে বিরত থাকবে সে যদি দাবি করে রাসুলের প্রতি মানে তাহলে রাসুল তার জীবন পরিচালনার জন্য যেই যেই পন্থা যেই তরিকা তার সামনে পেশ করেছেন সেই তরিকায় সেই রাস্তায় সে সূন্না অনুযায়ী তার জীবন পরিচালনা করবে আর রাসুল যেই পথে চলতে নিষেধ করেছেন সেই পথ সে পরিহার করবে বর্জন করবে এটাই তো সাধারণ বিবেক বুদ্ধির দাবি যেহেতু তারা আল্লাহর প্রতি ইমানের দাবি করছে রাসুলের প্রতি ইমানের দাবি করছে আল্লাহ এটাই বলছেন যখন তাদেরকে ডাকা হয় আসো আল্লাহর দিকে এবং রাসুলের দিকে তোমাদের পরস্পরের মধ্যে ফাঁয়সালা করে দেওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহ রাসুল তোমাদের মধ্যে ফাঁয়সালা করে দিবেন অর্থাৎ আল্লাহর কিতাব এবং রাসুলের সুন্না তোমাদের মধ্যে যেই ফাইসালা দিয়ে দিয়েছে যেই বিধান দিয়েছে তোমাদের পরস্পরের বিবাদ মীমাংসার জন্য যে হুকুম যে আইন কানুন দিয়েছে তোমাদের জীবন পরিচালনার জন্য তোমরা সেই দিকে আসো আসো ইজাফ আরিফ মিনহুম তাদের মধ্য থেকে কিছু সংখ্যক সংখ্যক এই ডাক প্রত্যাখ্যান করে এই ডাকে সারা দেয় না তারা মুখ ফিরিয়ে নেয় এই ডাকে সারা না দিয়ে এর বিপরীত দিকে তারা চলে যায় এই সকল লোকেরা লোকেরা ইমানের দাবি করে আর আল্লাহ এবং আল্লাহ রাসুলের পথে চলার জন্য যখন ডাক দেওয়া হয় সেই ডাকে সারা দেয় না যখন তাদেরকে ডাকা হয় আসো তোমরা আসো আসো আল্লাহ যা নাজিল করেছেন আল্লাহর নাজিল করা কিতাব কোরআনের দিকে তোমরা আসো রাসুল এবং রাসুল সালাই তোমাদের সামনে যেই তরিতা পেশ করেছেন যেই রাস্তা তোমাদেরকে প্রদর্শন করেছেন সেই পথে এসো রাসুলের সুন্দর দিকে এসো আইতাল মুনাফে তো না তখন তোমরা মুনাফিকদেরকে দেখতে পাবে তোমাদের এই ডাক ডাক दा विभिन्न कूट कौशल अवलम्बन तुम डे ता पास काम मास्ू एक देवाल तैरिंग उचु एक देवाल तैरिना शुदूद যাতে তুমি আর তাদেরকে ডাকতে না পারো তারা এমন একটা বাধা প্রাচীর দ্বার করিয়ে দেয় করিয়ে দেয় কুটকৌশল অবলম্বন করে তোমার কাছ থেকে চলে যায় এরা এরা কারা হইল ঐ সকল লোকেরা যারা দাবি করে তারা মুসলমান যারা ইমানদার দাবি করে ইমান এনেছে আল্লাহর প্রতি দাবি করে ইমান এনেছে রাসুলের প্রতি সেই সকল লোকেরা এই আয়াত গুরু থেকে যদি আমরা আসছি মুসলিম নামদারী লোকদের চেহারা একটু দেখতে চেষ্টা করি আয়াতটা যদি মুসলমান সমাজের মধ্যে আমরা এখন একেবারে ফিট করি এই মানদণ্ড দিয়ে আয়াতের মানদণ্ড তাহলে আজকে এই সমাজের মধ্যে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে ইমানদার দাবি করে যারা দাবি করে তার আল্লাহর প্রতি ইমানেছে রাসুলের প্রতি ইমানে এনেছে কোরআনের প্রতি ইমানে প্রতি ইমান এনেছে এই দাবিগুলো যারা করে তাদেরকে যদি আমরা ডাক দেই যে তোমাদের এই দাবিতে সত্যবাদী হও হও আল্লাহর প্রতি যদি বাস্তবই তোমরা ইমানে থাকো তাহলে তোমরা যেই মত পদ গ্রহণ করেছো যে ইজম তন্ত্র তোমরা গ্রহণ করেছো। এই সকল শয়তানি মত পথ ইদন তন্ত্র সবগুলো গৃণাবরে আর এইগুলো ছেড়ে দিয়ে তোমরা আসো আল্লাহর পথে আল্লাহ তোমাদের সামনে যেই দিন পেশ করেছেন তা রয়েছে আল্লাহর কিতাবে এই পুরাণ মজিদে তোমাদের জীবন পরিচালনার জন্য সুস্পষ্ট আইন কানুন বিধি বিধান এই পুরাণ মজিদে দেওয়া হয়েছে তোমরা আসো এই পুরাণের পথে যদি তোমরা তোমরা ইমানের দাবিতে সত্যবাদী হও তোমরা যদি রাসুল্লাহ সাল্লু আলাই প্রতি ইমানের দাবির ব্যাপারে সত্যবাদী হও তাহলে যেইভাবে নিজের জীবন পরিচালনা করেছিলেন এবং দুনিয়ার মানুষকে যেইভাবে জীবন পরিচালনার পদ্ধতি তিনি শিখিয়ে গেছেন আল্লাহর গুলামি আল্লাহর এবাদতের যে নিয়ম কানুন তিনি শিখিয়েছেন জীবন পরিচালনার জন্য যে বাস্তব উপমা তিনি রেখে গেছেন নিদর্শন রেখে গেছেন ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন যুদ্ধক্ষেত্রে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক পর্যায়ে রাসুলুল্লাহ সাল্লু আলাই্লাম যেই নিদর্শন দেখে গেছেন যেই নমুনা রেখে গেছেন জীবনের সকল ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লাস্লামকেই একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করো তখন আমরা দেখতে পাব। এই সকল ইমানের দাবিদার এই বিষর এই বিসর্দেরকে আমরা দেখতে পাব। এই মুনাফিক বিসরদেরকে আমরা দেখতে পাব সেই মুনাফিক যেইভাবে রাসুলকে ফায় সালাকারী হিসেবে গ্রহণ করেনি কাহাবিবনে আশরাফের কাছে ফায়সালার জন্য সে যেতে চেয়েছিল এই ইমানের দাবিদার এই সকল মুনাফেকরা তারা আল্লাহর কোরআন এবং রাসুলের সন্ন্যার কাছে ফায়সালার জন্য আগমন করে না বরং বরং শয়তানি শক্তি তাগুথি শক্তির কাছে তাদের ফায়সালার জন্য হাজির হয় সেই তাঁবুদি শক্তি শয়তানি শক্তির কাছে তারা নিজেরা হাজির হয় তাকেই তাদের মায়বুদ হিসাবে গ্রহণ করে তাঁবুদকে তাদের ইলা হিসেবে গ্রহণ করে মুখে দাবি করে আল্লাহ এবং আল্লাহর রাসুলের প্রতি ইমান এনেছে বাস্তবে তারা ইমান এনেছে তাবুতের প্রতি ইমান এনেছে শয়তানের প্রতি মুখে দাবি করে ইমানদার প্রকৃত পক্ষে এরাই হচ্ছে কাফের এরাই প্রকৃত পক্ষে কাফের কোরআনের এই আয়াতের মানদণ্ডে আমরা সহজে সরল ভাবে যদি তাদেরকে ডাক দেই ডাক কোন অস্ত্র হাতে নেওয়ার দরকার নাই সাধারণ ভাবে যদি তাদেরকে ডাক দেয় তাহলে দেখতে পাবে এই ডাক তারা স্তব্ধ করে দেবে এই আওয়াজ যাতে মানুষের কানে পৌঁছানো না যায় তর্জন্য তারা বড় বড় দেয়াল তৈরি করবে তারা মিথ্যার বেসাতি করে এই সত্যের আওয়াজকে শব্দ করে দিতে চাইবে আর আধুনিক বিশ্বের মিডিয়া জগতের আধুনিক উপায় উপকরণ সব তাদের নিয়ন্ত্রণে থাকায় এরা মিথ্যা আর বেশাতি করে শয়তানি কথাকে শয়তানি কর্মকে সুন্দর আবরণ লাগিয়ে উত্তম পোশাক পরিয়ে পড়িয়ে তারা মানব জাতির সামনে আকর্ষণীয় করে তুলে ধরতে পারে এই সকল শয়তানের অনুসারীরা দেখতে পাবেন সত্যের আওয়াজ মানুষের কাছে পৌঁছতে দিবে না তখন সেই সময় কি করতে হবে যে আমরা আল্লাহর পথে লোকদেরকে ডাকবো আমরা নিজের আল্লাহর পথে চলবো লোকদেরকে রাসুলের পথে ডাকবো রাসুলের দিকে ডাকবো এই ডাকে সে সারা দিবে না এটা তার স্বাধীনতা না দিতে পারে আমরা জবরদস্তি করব না কিন্তু কিন্তু যদি আমার এই ডাকের পথে বাধা হয়ে দাঁড়ায় তখন তার গাড়ের উপর আর মাতা রাখা যাবে না এই ডাকের পথে যদি বাধা হয়ে দাঁড়ায় প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় সে আমার শত্রু আল্লাহর শত্রু আল্লাহর রাসুলের শত্রু আল্লাহর দিনের শত্রু তার উচু মাতা আর গাড়ের উপর রাখা যাবে না সেই সময় প্রয়োজন হবে আমাদের আমাদের অস্ত্রের প্রয়োজন হবে এই মোকাবেলা অস্ত্র ছাড়া হবে না সেই সময় কিভাবে এদের মোকাবেলা করতে হয় তিনি দেখিয়ে গেছেন যুদ্ধের প্রস্তুতি নিয়ে যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করে কুফফার শক্তির বিভিন্ন গোত্রের উপর অভিযান চালিয়ে তাদেরকে পরাজিত করে নির্বাসিত করে হত্যা করে তিনি বাস্তব নিদর্শনগুলো রেখে গেছেন এরা কারা তাদের বিরুদ্ধে অভিযানগুলো এই সকল লোকেরা যারা আল্লাহ বিধান মানে না আল্লাহর হুকুম মানে না মানে না আল্লাহর রাহুলের তরিকা মানে না দিন ইসলামকে মেনে চলে না কোরআন অনুযায়ী জীবন জীবনযাপন করে না এরা তাদেরকে যখন ডাকা হয় তাদের পরস্পরের মধ্যে হায় সালা করার জন্য तर जीवन परचालनारे आन कानून प्रयोजन से आन कानून जो तमनेस तुख ता फिर डाके साड़ा देना से अनुजायी ता निजा चलेना जो दिन ग्रहण करते दिन मे चलते अस्वीकार कर तरुदे जुद्धारो उपाय थके তাদের এই চরিত্রটা আল্লাহ এখানে তুলে ধরেছেন এই সকল লোকেরা মুখে ইমানের দাবি করে কিন্তু বাস্তবে যদি ইমান অনুযায়ী চলার জন্য তাদেরকে ডাকা হয় তখন তারা সেই ডাক থেকে মুখ ফিরিয়ে তারা এই ডাকে সারা দেয় না যদি হক তাদের পক্ষে হয় তারা অতি বিনীতভাবে রাসুলের দিকে ছুটে আসে এই মুনাফেপটা হলো এমন তারা যখন দেখে যে তাদের পরস্পরের যে বিষয়টা নিয়ে বিবাদ এর ফাঁসলাটা যদি দেখে তার নিজের পক্ষে হবে সত্য যদি তার পক্ষে হয় প্রকৃতপক্ষে তার দাবিটা যদি হক হয় তাহলে রাসুলের কাছে গেলে সেই হক দাবিটা পাওয়া যাবে এই ব্যাপারে তার এটি আছে বিশ্বস আছে তখন সে এই ফায়সালা মেনে নেওয়ার জন্য বিনিতভাবে জন্য রাসুলের কাছে এসে হাজির হয়ে যায় কিন্তু যদি দেখে যদি তার বিপরীত বিপরীত অর্থাৎ তার দাবিটা মিথ্যা সে যে দাবি করছে সেই দাবিটা মিথ্যা সঠিক নয় নয় রাসুলের কাছে গেলে রাসুল মিথ্যার পক্ষে কোন ফয়সালা দেবেন না তখনই রাসুলের কাছে যেতে চায় না কিন্তু যখন দেখে দেখে সত্য তার নিজের পক্ষে তার দাবিটা সত্য হক দাবি যদি এখন রাসুলের কাছে যাওয়া যায় তাহলে তিনি হকের পক্ষে রায় দিবেন সে এই ফায়সলাটা তার পক্ষে পাবে তখন মনে হয় যেন তার মতো এর চেয়ে আনুগত্য শিলার কেউ নাই মুজাইনিন অর্থাৎ অত্যধিক বিনীতভাবে সে রাসুলের কাছে এসে হাজির হয় ফায়সলার জন্য কারণ ফায়সালাটা তার পক্ষে আসবে সে জানে সে জানে এই সকল লোকেরা এই মুনাফিকদের অবস্থাটা বলা হচ্ছে যে যদি তার দাবিটা সঠিক হয় সে দেখে এখানে ফায়সালাটা নিলে লাভ হবে তখন রাসুলকে মানে আর যদি দেখে ফায়সালা তার বিপক্ষে চলে যাবে চলে যাবে দাবিটা তার সঠিক নয় তখন আর রাসুলের কাছে যদি দেখে ইসলামের কিছু বিধান মানলে এটা লাভ হয় যেমন ইটা ইহুদিদের স্বভাব স্বাব ইহুদি এক পুরুষ এবং নারী বেদি করে তারা দেখলো তাদের তাওরাব কিতাবে বেবিচারের ফাইসালা হল পাতর নিক্ষেপে হত্যা করা করা। তারা শুনেছিল যে কোরআনের বিধান যে বিধানিকে একশোটা ব্যত্রাগাত আর এক বছরের নির্বাসন তাহলে পাতর নিক্ষেপে হত্যার চেয়ে এই বিধানটা তো সহজ সহজ এবং এক বছরের নির্বাচন এটা সহজ সহজ এই জন্য ইহুদিরা তারা তাদের এসেছে মনে হয় যেন তারা দেখেছিল যে কোরআনের এই বিধানটা হয়তো তাদের জন্য সহজ হবে তাওরাতের বিধানের এসে তাওরাতের বিধানটা তাদের জন্য কঠিন আর কোরআনের বিধানটা সহজ তাদের কাছে মনে হয়েছিল তারা রাসুল্লাহ এসেছিল তারা যখন এসে রাসুলের কাছে ফায়সালা চাইল তখন রাসুল উল্লাহ সাল্লু আলাই তাদেরকে বললেন যে তোমাদের কিতাবের সাউরাতে এই ব্যবিচারের শাস্তি কি নির্ধারণ করা আছে তখন তারা বলল যে তাওরাতে তো বিধান একশো বেসাগাদ আর এক বছরের নির্বাসন কথাটা কিন্তু কথা সেখানে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম তিনি ইসলাম পূর্ব যুগে ইহুদিদের বড় আলেম ছিলেন রাসুল্লাহ সাল্লু আলহা সাল্লাম মদিনায় হিজরত করে আসার পর তিনি মুসলমান হয়েছিলেন এই আবদুল্লাহ ইবনে সালাম সালাম রাবু আল্লাহ তিনি বললেন ইয়া রাসুল্লাহ আপনি তাদেরকে বলুন নিয়ে আসতে দেখুন রাসুল্লাহ তোমরা নিয়ে নিয়ে আসো তাওরাত নিয়ে এসে যেই জায়গাটাতে রজমের আয়াত আছে সেই জায়গার উপর হাত রেখে দিয়েছে আত থেকে পড়ে রজমের আয়াতের উপর হাত রেখে দিয়েছে যাতে দেখানা যায় আবদুল্লাহ ইবিনাম সালাম নিজে তার হাতটা টান দিয়ে সরিয়ে দিলেন সরিয়ে দিয়ে রাসুল্লাহ সাল আলহী আসাল্লামকে দেখিয়ে দিলেন যে তাওরাত কিতাবেও সেই রজমের বিধান আছে যদি বিবাহিত নারী পুরুষ বেবিচার করে তাদেরকে পাতর নিককে হত্যা করতে হবে তখন রাসুলুল্লাহ সাল্লু আলহিউ তাদেরকে পাতর নিখেপ হত্যা করার ভায় সালা করে দিলেন যদি এই ইহুদিদের স্বভাব তারা যদি দেখে ইসলামের কোন বিধান তাদের জন্য মানা সহজ তখন এই ইহুদিরা ইসলামের ওই বিধানটার জন্য ছুটে আসত কিন্তু যেই বিধানটা তাদের জন্য কঠিন মনে হতো সেটা মানত না এটা হলো ইহুদিদের স্বভাব স্বভাব আজকের মুসলমানদের অবস্থায় এমন তারা তারা ইসলামের কোন বিধান মানলে যদি দাওয়াত খাওয়া যায় পাওয়া যায় রুটি পাওয়া যায় আর কিছু দক্ষিণা হাদিয়া নামের পাওয়া যায় তাহলে এটা সুন্নত হিসেবে পালন করতে তারা খুব বেশি প্রতিযোগিতা করে মিষ্টি খাওয়া সুন্নত বেশি বেশি মিষ্টি খায় মিষ্টি খাওয়ার ওয়াজ করে দাওয়াত খাওয়া শুননত সুন সেই জন্য দাওয়াতের ওয়াজ করে কাউরে খাওয়ায় না কিন্তু দাওয়াতের আয়োজনের ব্যবস্থা করে মানুষকে উদ্বুদ্ধ করে আর নিজের দাওয়াত পাওয়ার জন্য হাঁদিয়া তু ফা দেওয়াত ওয়াক করে মানুষকে উদ্বুদ্ধ করে নিজে কখনো দেয় না কিন্তু যে হাদিয়া পাওয়ার জন্য লোকদেরকে উদ্বুদ্ধ করে এই ধরনের সুনত তারা সুন্দরভাবে পালন করে মিসওয়াক করা সুন্নত মিসওয়ার্ক খুব কষ্ট হয় না ভালো উপকার হয় এই জন্য মিসওয়ার্ক করে আতর ব্যবহার করা সুনত ভালো সমস্যা নাই এগুলা পালন করে কিন্তু রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লামের হাতে তরবারই তার এই তরবাণী নিয়ে যে চলাফেরা করতেন এটা যে সুনত এই সুনত পালন করে না রাসুল্লাহ সাল্লু আলাই সেনাপতি হয়ে যুদ্ধের ময়দানে যেতেন মাতায় লৌহ শিরস্থান পরিধান করা আর বুকের মধ্যে রাসুলুল্লাহ সাল্লু আলাইহ্লাম বর্ম পরিধান করতেন এটা যে বড় কঠিন তার কোন দিন সেই লৌহ শিরস্থান আর বর্ম কোনদিন দেখে নাই সেটা তো ব্যবহার করা দূরের কথা চিন্তা করা দূরের কথা যেই শূন্য পালন করলে তাঁর সেই শূন্য গুলো পালন করে এই বিষয়গুলো হল ইহুদিদের আদর্শ এই চরিত্র হল ইহুদিদের এটা মুসলমানদের নয় যখন সত্য তাদের নিজের পক্ষে হয় যদি কোনো ফায়সলা ইসলামের পক্ষ থেকে নিলে লাভ হয় তখন সেই ফাইসালা নেওয়ার জন্য তারা আছে কিন্তু যদি দেখে যে ইসলামের বিধান মানলে তাদের কষ্ট হবে সেই বিধানগুলো তারা মানতে রাজি নয় নয় প্রকৃত পক্ষে এরাই হল মুনাফি মুনাফি আফি পুলু বিহীম তাদের অন্তরে কি কোন রোগ আছে অথবা তারা কি সন্দেহে পতিত হয়ে আছে না তারা এই ভয় করে যে আল্লাহ এবং আল্লাহ রাসুল তাদের প্রতি অবিচার করবেন বরং এই সকল লোকেরাই হল প্রকৃত পক্ষে জালিজ আল্লাহ বলে দিচ্ছেন যে এই যে তাদের আচরণ এই সকল লোকেরা লুকেরা মুখে মুখে ইসলামের কথা বলে ইমানের কথা বলে আল্লাহ রাসুলের কথা বলে কিন্তু বাস্তবে তারা ইসলামও মানে না ইমানও অন্তরে পোষণ করে না আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ও মেনে চলে না এই সকল লোকেরা লুকেরা কোন ধরনের রোগে আক্রান্ত তাদের অন্তরে কি মুনাফিকির রোগ আছে মারাদ মুনাফিকির রোগ আপনি কলুবিহীন মানাবুন তারা কি রোগ আক্রান্ত তাদের অন্তর কি বেদি গ্রস্ত এই সকল মুনাফিকের অন্তর কি মুনাফিকির কারণে অসুস্থ হয়ে পড়েছে আমির তা অথবা আল্লাহ এবং আল্লাহর রাসুলের ফয়সালার ব্যাপারে কি তারা সন্ধিহান তারা কি ব্যাপারে সন্দেহ পোষণ করে আম না তারা এই আশঙ্কা করে ভয় করে আল্লাহ এবং আল্লাহ রাসুল তাদের প্রতি অবিচার করবেন কয়টা বস্ত আল্লাহ বলছেন এক হল আল্লাহ এবং আল্লাহ রাসুলকে জীবনের সকল ক্ষেত্রে যারা মেনে চলে না তাদের কথা বলেছেন বলেছেন অন্তরে দিক থেকে রোগ আক্রান্ত অথবা তারা সন্দেহে পতিত আল্লাহ এবং আল্লাহ রাসুল আসলেই সত্য কিনা আল্লাহর দিন সত্য কিনা আল্লাহর কোরআন সত্য কিনা এই বিষয়ে তারা সন্দেহান প্রকৃতপক্ষে তারা সন্দেহমুক্ত ভাবে এর প্রতি মাননে নাই অথবা আল্লাহ এবং আল্লাহ রাসুল সম্পর্কে তাদের মন্দ ধারণা ধারণা যে আল্লাহ এবং আল্লাহর রাসুল তাদের প্রতি অবিচার করবেন সুবিচার করবেন না এই আশঙ্কা তারা করে এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি তাদের খারাপ ধারণা ধারণা এই তিনটি অবস্থায় আল্লাহ এবং আল্লাহ রাসুলের প্রতি তাদের ইমান নাই কেউ যদি ইমানের দাবি করার পর তার অন্তর রোগাক্রান্ত থাকে মুনাফি কি রোগে সে ইমানদার নয় দাবি করলেও সে আর সে যদি আল্লাহ আল্লাহ রাসুলের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসুলের ফয়সালার ব্যাপারে সন্দিহান হয় তথাপিও সে ইমানদার নয় আর যদি মনে করে আল্লাহ এবং আল্লাহ তার প্রতি জুলুম করবেন ইনসাফ করবেন না তবুও সে ইমানদার নয় এই তিনটি অবস্থায় বলা হয়েছে এখানে কোন অবস্থাতে সে ইমানদার হতে পারবে না বাল প্রকৃত এই সব লোকেরাই হচ্ছে আল্লাহ তাদের প্রতি জুলুম করেন না রাসুল তাদের প্রতি জুলুম করেন না অবিচার করেন না বরং এই সকল লোকেরা নিজেরাই হচ্ছে জালেম আল্লাহকে না মেনে রাসুলকে না মেনে তারা জুলুম করছে जे आल्ला तर जीविका प्रदान कर दुनिया जीवन पथ सुशस्त करवेक दाबी छी आल्लारे बागति आल्ला हुकुम अनुजायी चला যে আল্লাহ সৃষ্টি করলেন যে আল্লাহ রিজিক সরবরাহ করছেন যে আল্লাহ তাকে বিপদ থেকে মুক্ত রাখেন জীবনের পথটাকে তারা সহজ করে দেন সেই আল্লাহর পক্ষ থেকে তার প্রতি এত অনুগ্রহ যেখানে তার বিবেকের সুস্থ বিবেকের দাবি এটা ছিল সে শুধু গুলামী করবে আনুগত্য করবে মেনে চলবে আল্লাহকে কিন্তু সে আল্লাহকে না মেনে মূলত সে জুলুম করে চলছে সেই হচ্ছে আল্লাহ তার প্রতি অনুগ্রহ করলেন আসে সে আল্লাহকে অমান্য করল এর বড় জালিম আর কে হতে পারে আল্লাহ রাসুল সাল্লাহাম মানব জাতির কাছ থেকে দুনিয়ার কোনো বৈষয়িক কিছু ছাড় নাই নিজের জন্য এসে দাবি করেননি আমাকে এটা দেওয়া ঠাদাও নিজের জন্য কিছুই দাবি করেননি বরং তিনি নিঃস্বার্থ বাড়ি মানব জাতিকে হেদায়তের পথে দেখেছেন আল্লাহর পথে দেখেছেন আল্লাহর দিন তাদের সামনে পেশ করেছেন আল্লাহর এবাদতের পদ্ধতি শিক্ষা দিয়েছেন তাদের নাজাত এবং মুক্তির পথ দেখিয়েছেন রাসুল্লাহ সাল্লুআসাল্লাম শর্তভাবে, নি নিঃস্বার্থভাবে তাদের সামনে এই মুক্তির পথ প্রদর্শন করেছেন অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করে মানুষের বিবেকের দাবি ছিল যে রাহুল আমাকে আল্লাহর পথ শিখালেন শিখালেন আল্লাহর এবাদতের পদ্ধতি শিখালেন আল্লাহর গুলামির পথ দেখালেন নাজাত এবং মুক্তির পথ শান্তি এবং প্রগতির পথ দেখালেন अनुसरणी मानुष दाण करा अल्लाह के अमान्य करल रसुल के अमान्य कर तरह प्रकृत पक्षे जालिम जरा अंतर रोगे रोग आक्रांत अंतर वेदीग्रस्त সব সময় জোরে আক্রান্ত থাকে এরা কোনো সময় অন্তরে প্রশান্তি লাভ করে না সব তারা মানসিক ভাবে অসুস্থ থাকে যারা মুনাফিকিতে আক্রান্ত এরা না এই দিকে না ওই দিকে কোন দিকে স্থির থাকতে পারে না যদি দেখে ইসলামের একটু সুদিন তখন তারা ইসলামের দিকে আছে আবার যখন বিপদ দেখতে পায় তখন এখান থেকে দ্রুত পালিয়ে দিকে যায় না পারে এইদিকে থাকতে না পারে ওই দিকে থাকতে ইমানদার তাদেরকে গ্রহণ করে না আন্তরিকভাবে তাদের মুনাফিকির কারণে কাফেররাও তাদেরকে আন্তরিকভাবে গ্রহণ করে না এদের মুনাফিকির কারণে এরা হল মুজাফা বিনা বাইনা দালি এরা দুদুল্যমানতায় বুগে না এই দিকের না ওই দিকের যেন যেন দুদিল বান্দা কালে মাছুর না পায় শ্মান না পায় এই দুদিল বান্দা না এই দিকে না ওই দিকে না ইসলামের পথে না কুফরির পথে সে কবরও পায় না শ্মশানও পায় না মুসলমান হইলে তো কবর পাইতো আর হিন্দু হইলে তো শ্মশান পাইতো হিন্দুরাও তাকে হিন্দু বলে গ্রহণ করে না আর মুসলমানরাও তাকে মুসলমান বলে গ্রহণ করে না এরা হল দুদিন বান্দা এই মুনাফিকের দলিকের দল মূলত এরা রুগে আকান্ত, শরীরের দিক থেকে নয় মনের দিক থেকে তাদের কল তাদের অন্তর রোগ আক্রান্ত এরা বেদিগ্রস্ত সব সময় তারা জোরে আক্রান্ত হা হুতা করে মাত্র তাদের শরীরে কম্পনাশে সেই জোরে আক্রান্ত যখন হয় এই মুনাফেকরা হল এই ধরনেরই এরা কোনদিনই সাহসিকতার সাথে চলে না এরা সাপুরুষ এরা ভিতু আর সবসময় এরা সন্দেহের মধ্যে পতিত থাকে সত্য কোনটা নিশ্চিতভাবে এরা একে নানতে পারে না বিশ্বাস করতে পারে না তারা সবসময় যে ধরনের চিন্তা করলে সন্দেহ বৃদ্ধি পায় তাই লালন করে নিশ্চিত তাদের নাই। কারণে তারা সন্দেহের রোগে আক্রান্ত আর তারা এই ভয় করে সবসময় তারা যা করে চলছে যেই পথে চলছে তারা বুঝে এই কর্মটা সঠিক নয় মাঝে মাঝে কিছু ইসলামের কাজও করে নামাজ পরে রুজারাকে বা জাকাত দেয় হজ করে ইসলামের আনুষ্ঠানিক কিছু কাজ করে মুসলিম দাবি করে কিন্তু তার ভিতরে যেহেতু শয়তানি মানসিকতা আছে সে যেহেতু দিন মেনে চলে । তার পারিবারিক জীবন তার সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন বিচারিক জীবন অর্থনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনে যেহেতু সে শয়তানের বিধান মেনে চলে এই এই জন্য সে কখনো নিশ্চিত হতে পারে না সত্য কোথায় ইসলামই সঠিক আসলে কি ইসলাম মেনে চললে শান্তি পাওয়া যাবে এই নিশ্চিত এলিম তার নাই না শান্তি না প্রগতি এই নিশ্চিত নাই। এই কারণে এদের অবস্থা দেখবেন এই সকল ফেরাউনগুলো যখন পার্লামেন্টে বসে আজকের অবস্থাটা তারা চিন্তা করে খুব জোরালুভাবে সকলে একমত হয়ে একটা আইন তৈরি করে কালকেই দেখে এটা বড় বিপদ বুমেরান হয়ে গেছে আইনটা তার নিজের গলার কাটা হয়ে গেছে নিজেরা যে আইনটা তৈরি করেছিল অন্য কে পাঠানোর জন্য সাথে দেওয়ার জন্য সেই আইনটাই হয়ে গেছে তার জন্য কাল পরের দিন আবার এটার করে পরিবর্তন করে সংশোধন করে কারণ নিশ্চিত আইলিম তাদের নাই যেখানে একটার উপর স্থির থাকে না আজকে একটা করে কালকে আর একটা করে তাদের নিশ্চিত কোন এলিম নাই এরা সন্দেহে পতিত মানসিকভাবে রোগাক্রান্ত আর সব সময় এরা কাপুরুষ ভিত সন্ত্রস্ত আর এসব কারণে এই শুকল লোকেরাই হল প্রকৃত পক্ষে জালেম। এরা নিজেদের প্রতি জুলুম করে জুলুম করে আল্লাহর প্রতি রাসুলের প্রতি আল্লাহর দিনের প্রতি এরা হল জালেম সকল দিক থেকে এরা জালেম ইসলামের নাম ধারণ করার পরেও এই কয়টি আয়াতে একটা দিক লক্ষ্য করে দেখেন যে আল্লাহ সুবাহ এমন লোকদের কথা বলেছেন যারা নিজেরা নিজেদেরকে মুসলমান মনে করে ইমানদার মনে করে তারা দাবি করে ইমান আনছে আল্লাহর প্রতি রাসুলের প্রতি আর এই দাবিও করে তারা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে মেনে চলে আতায় না তারা বলছে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসুলকে মেনে চলি চলি ইমানের কথা ইসলামের কথা জুড়ে সুরে বলে এই সকল লোকদের কথা আল্লাহ বলছেন যখন তাদেরকে বলা হয় তোমরা যদি মেনেই চলো আল্লাহ এবং আল্লাহ রাসুলকে তাহলে তোমাদের জীবন পরিচালনা কোন পদ্ধতিতে করছো তোমার জীবন বিধান কোন ঠিক আল্লাহ এবং আল্লাহ রাসুলের পক্ষ থেকে তোমাদের সামনে যেই জীবন বিধান পেশ করা হয়েছে এই জীবন বিধান বাদ দিয়ে কোন জীবন বিধান তোমরা গ্রহণ করেছো তাদেরকে যদি বলা হয় মানুষের তৈরি করা সেই মত মতবাদ এগুলা শয়তানি মত এবং মতবাদ এইগুলা তোমরা ছেড়ে দিয়ে তোমাদের দাবি অনুযায়ী আল্লাহর দেওয়া দিন রাসুলের দেওয়া তরিকা তোমরা গ্রহণ করো আমি এটা মেনে নাও যেহেতু তোমরা দাবি করতো তখন তারা মানবে না কুটকৌশল অবলম্বন করবে অন্য কথা তখন বলবে সেখানে বাতার সৃষ্টি করবে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে এই সকল লোকেরা লোকেরা সুবিধাবাদী যদি দেখে যদি দেখে ইসলামের বিধান অনুযায়ী ফায়সালা নিলে তার লাভ হয় লাভ তখন ওইখানে ইসলামের ফায়সালার জন্য আসে আর যদি দেখে এই ফায়সালাটা তার পক্ষে যাবে না তখন ইসলামের কাছে আসে না আমাদের দেশে দেশে একদল মানুষ আছে দেখবেন বিশেষ করে একটা কথা বলি যে তালাকের ক্ষেত্রে স্বামী স্ত্রীর পুনে পর্যায়ে হয়তো তালাক দিয়ে দিল এরপর যখন তার আবার নতুন করে পুরাতন প্রেম যে গেউ তখন একজন আর একজনের প্রেমে আবার হাবুডুবো খেতে শুরু করে এখন কিভাবে আবার নতুন করে তারা স্বামী স্ত্রী হিসাবে থাকতে পারে এই তালাকটা হয় নাই কিভাবে একটা ফায়সালা নেওয়া নেওয়া যায় তখন তারা কিছু হুজুরের স্মরণাপন্ন হয় মুফতির স্মরণাপন্ন হয় আর এই দেশে এই সুবিধাবাদী সার কপ কিছু লুবি আছে যারা সেই লোকটাকে তাকে শয়তানি পথ শিক্ষা দিয়ে দেয় তার কোথার মুক্তির কাজটা কি ওই ব্যক্তি তার স্ত্রীকে তালা দিয়েছে সেই তালাকের পট ভূমিকা সে কি বলেছে বলেছে মুফতির কাজ হল সেইগুলো জানা তার কাছ থেকে হু সেই কথাগুলো জানা এবং নিশ্চিত হওয়া এরপর শরিয়া অনুযায়ী তাকে ফাই সামা দেওয়া দেওয়ায় তা না করে সেই ব্যক্তি মুফতির কাছে গিয়ে পায়ে ধরে কাটি শুরু করে দেয় দেয় दि जदि था कथा मन गला चेस्ट स्वामी स्त्री हुजूर जमीन एम फायला तक हुजूर विभिन्न शयानी पथ शिक्षा दिए दें हाँ तुम्हें जो तलाश दिए तुम तुम घुस ज्ञान छिल तुम्हें रागर माथा दिए तक शेखार परिभाषा एक कथा मधुसूस মধহুস অবস্থায় যদি কেউ স্ত্রীকে তালাক দেয় তাহলে সেই তালাক হয় না মধহ অর্থ কি যে মদ পান করার পর মা তাল হয়ে যায় তার হিতাহিত তার মধ্যে যদি এই ধরনের রাগ প্রবল হয়ে যায় সে রাগান্বিত হয়ে তার হুশ জ্ঞান ছিল না ছিল না এই অবস্থায় তালাক দিয়েছে তাহলে তালাক হবে না যখন হুজুর তাকে বলে তুমি যখন তালাক দিয়েছিলে তোমার মন মিজাজ তখন কেমন ছিল তুমি কি শান্ত ছিলে না খুব রাগান্বিত ছিল এই ধরেন তাকে প্রশ্ন করে বলে শিখায় শি তোমার ওই সময় রাগটা এমন প্রবল হয়ে থাকে তোমার হিতাহিত জ্ঞান ছিল না এই অবস্থা যদি হয়ে থাকে তাহলে তালাক হবে না দেখুন তুমি বলো কোনটা তখন সে বলে হুজুর এই সময় আমার কোন জ্ঞান ছিল না ওই হুজুর শিখাই দিল সেও তখন সেইটা বলল। আর হুজুর লেখে সুন্দর করে ফতুয়া দিল অমুক তার স্ত্রীকে মধুস অবস্থায় তালাক দিয়েছে এই জন্য ফতুয়া আলমগিরি ফতুয়া কাজী খানের এই ফতুয়া স্বামীর এত নাম্বার ধারায় এই ফতুয়ায় তালাক হুজুর এটা শিখিয়ে দিল দিল যদি দেখা যায় একজন হুজুরের কাছে গিয়ে এইভাবে পারে নাই হুজুর তালাক হয়ে গেছে পতুয়া দিয়ে দিয়েছে পরে আরো কিছু বুদ্ধি নাই কোন হুজুরের কাছে গেলে নেওয়া যায় তখন আরেক হুজুরের কাছে যায় আর এই মুফতি সাহেবরাও টাকার বিনিময়ে বিক্রি করেন কন্ট্রাক্ট করে কত টাকা দিবার। সেই কন্ট্রাক্ট করে তার ফতুয়া দেয় দেয় এই লোকজন তখন তার সুবিধার কথা কিভাবে তার এটা রক্ষা করা যায় এই জন্য সুবিধাবাদী সেই মুফতির কাছে যায় যেখানে গেলে পরে তার লাভ হয় সেখানে কাঁ বিভিন্ন আশ্রফকে পাওয়া যাবে আর মিথ্যাফায় ছাড়া নেওয়া যাবে সেই কাঁ বিভ্নে আশ্রফের সন্ধান করে প্রকৃতপক্ষে এই সকল লোকেরাই হল জালেন। মুখে তারা ইসলামের কথা বলে বাস্তবে ইসলাম মানে না মানে না মুখে আল্লাহ রাসুলের কথা বলে বাস্তবে আল্লাহ এবং সকল ক্ষেত্রে আল্লাহরে বদতি করে না আর রাসুলের আনুকত্য করে না রাসুলের পরিকায় চলে না এই সকল লোকেরাই হচ্ছে প্রকৃতপক্ষে গালিন এরা ইমানদার নয় আল্লাহ সুভান হতাল আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা সকল প্রকারের সুপুর এবং বেছে হেদায়াতের উপর অটক থাকতে পারি আল্লাহ আমাদের তফিক দান করুন কোন এটা তো আলাদা আলাদা আয়াত কিন্তু এটার একই আয়াত আর একটা সাথে সামঞ্জস্য রাখে কোরআন মজিদের উত্তম ব্যাখ্যা হলো যে কোরআনের এক আয়াত ও অন্য আয়াতের তফসির করে এজন্য জন্য আয়াতের তফসিলের ক্ষেত্রে সামঞ্জস্যশীল আয়াত গুলো প্রকৃতপক্ষে একটা সাথে আরেকটা ব্যাখ্যা করে এটা হচ্ছে উত্তম তফসির হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এই সম্পর্কেই আর কোন প্রশ্ন করল বিহান দিকে ইল ই